أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله قد راضى الله علي المؤمنين إن يما يعونك تحت الشجره تذا ما في قلوبهم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ লাখ কোটি সুপ্রিয়া যে তিনি আমাদেরকে বার্সুল কোরআনে বসার ট্রফিক দান করেছেন এই জন্য রব্বুল আলমিনের শক্তি আদায় করে সবাই বলি আলহামদুলিল্লা আমি সুরাতুল ফতেের আঠারো নাম্বার আয়াত এখন ফেলা এই আয়াতটিও পূর্বের আয়াত সমূহের সাথে সামঞ্জস্যশীল এরই ধারাবাহিকতায় নাজিল করা হয়েছে আগের কথাগুলো যদি আমরা একটু খেয়াল করি সেখানে পালনের উদ্দেশ্য নিয়ে কাবায় যাওয়ার জন্য যাওয়ার জন্য সাধারণ সকলকে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতে সারা দিয়েছিলেন চোদ্দশো থেকে পনেরোশো জন এরপরেও অনেকেই মুসলিম দাবিদার প্রয়ো গিয়েছিল যারা এই অভিযানে ভয় পেয়ে তারা শরিক হয়নি পরিবার পরিজনের কাছে আর এতে এই ভাবনায় তারা খুব উৎপুল্ল ছিল খুশি ছিল যদি এমনটি হতো কিন্তু রাসুল উল্লাহ সালু আলী ওনার সঙ্গী সাথী সহকারী যখন মদিনায় ফিরে এসেছেন তখন তাদের চিন্তা পাল্টে গেল একটা বাস্তবে আল্লাহ সাহায্য তারা দেখতে পেল আর খায়বার বিজয়ের একটা সুসংবাদ তারা জানতে পারল এবং মুসলমানগঞ্জে খাইবারের দিকে তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন তারা নিজেরাও আগ্রহ প্রকাশ করল যে আগের তারা যায়নি এবার তারা যাওয়ার আগ্রহ পোষণ করছিল এজন্য যে গণিমতের মালের আশায় এই সকল লোকদেরকে নিষেধাজ্ঞা হল সঙ্গী সাথী হবে না আর এই খাইবার শুধুমাত্র ঐসব লোকের জন্যই সীমাবদ্ধ রাখলেন সুনির্দিষ্ট করলেন যারা হুদাই দিয়ার বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন অন্য কেহ এই অভিযানে অংশগ্রহণ করতে পারবে না এই কোথাতে কোরআন মজিদের সরাসরি কোথাও উল্লেখ নেই কিন্তু রাসুলুল্লাহ সাল্লা আলাই সালাম বলেছেন যে হুদায়বিয়ার এই অভিযান এবং একানকার গনিমতের মালের অংশ শুধুমাত্র তারাই পাবে যারা হুদাই বিহার সেই বাইয়া পেরে অংশ নিয়েছিল তারাই আর কেউ এই অভিযান অংশ নেবে না আর কেউ গণিমতের মালও পাবে না এই সকল লোকেরা আল্লাহর কালেমাকে পরিবর্তন করতে চায় ই না দিলু কালাম আল্লাহ মুখাল্লাফিন যারা পিছনে যারা পড়ে রয়েছিল গড় বসেছিল হুদায় দিয়ে অংশগ্রহণ করেনি তারা আল্লাহর কালিমাকে পরিবর্তন করতে চায় অর্থাৎ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন হুদাই বিয়ের সেই বায়াতের দোয়ানে যারা অংশগ্রহণ করেছেন তারাই শুধুমাত্র খায়বার অভিযানে অংশগ্রহণ করবে এবং মালে গণিমত পাবে আর এরা নিজেরাও এই অভিযানে অংশগ্রহণ করতে চেয়ে এবং গণিমত মাল পাওয়ার আশা করে তারা মূলত আল্লাহর কালিমাকে পরিবর্তন করতে চায় এর দ্বারা বোঝা গেল যে তাও আল্লাহর কালিমাই যারা হাদিস মানে দাবি করে এদের এই ব্রাহ্ম আপিদার বিপক্ষে কোরআন মুজিদের এই আয়াতটি একটা দলিল ইউরিদুনা কালাম আল্লাহ এই অংশটুকু তাদের বিপক্ষে একটা দলিল রাসুল্লাহ আল্লাহ মাতলু ছাড়াও বাণী পাঠিয়েছেন সেটা মাতলু রাসুল্লাহ সালু আলাই সাল্লামের কাছে সরাসরি কোরআনের আয়াত ছাড়াও আল্লা নির্দেশনা পাঠিয়েছেন সেগুলো আল্লাহ থেকে নির্দেশনা পেয়ে রাসলাম নিজের প্রকাশ করেছেন যদি কেউ হাদিস অমান্য করে বুঝতে হবে সে কুরাণ অমান্য করছে হাদিস না মেনে কোরআন মানে এই ধারণাটা একটি শয়তানি কথা শয়তান তাদের মধ্যে একটা রাসুল্লাহ সাল আলহালামের কাছে নাজিল হয়েছে কোরআন মজিদ তারা যে কোরআন মানে বলে দাবি করে সে কোরআন মজিদ রাসুলের কাছে নাজিল হয়েছে রাসুলের সেই কথা তারা মানে না যেটা ওহিয়ে গাইরে মাতলু আর ওইটা মানে যেটা মাতলু এই প্রভাবটা করবে কোন অধিকারের ভিত্তিতে কোন জ্ঞানের ভিত্তিতে তারা কি কেউ রাসুল্লাহ সালু আলাই অন্তরে কি আছে এটা কি তারা জানতো এটা জানত না এরপর হলো এই কোরআন মজিদ রাসুল উল্লুসালামের শাহাবাদের মাধ্যমে লিগবদ্ধ হয়েছে এটা যে কোরআন মজিদ এটা তাদেরকে কে বলল এর দলিলটা কি এই যে তারা আসলে কোরআন দাবি করে এটা যে কোরআন এটা তাদেরকে কে বললো এটা কিভাবে তারা পাইল এটাও তো পেয়েছে একে তো কাছে হয়েছে তিনি বলেছেন আর এরপরে লিপিবদ্ধ করেছেন। তারা হাদিস মানে না এই কারণে যে সাহাবারা পরবর্তী সময়ে তারা নিজেদের কথা মানিয়ে অনেক কিছু বলে ফেলেছেন কোনটা রাসুলের কথা কোনটা সাহাবার কথা এটা আলাদা করে জানা যায় না এই কারণে তারা হাদিস মানে না কিন্তু কোরআন তো সাহবার লিপিবদ্ধ করেছেন তাহলে এটা কোরআন হলো কেমন করে সাহাবারত এখানে তো বোন করতে পারেন কিন্তু এই দুর্বক আসলে শয়তান তাদের মধ্যে এমন একটা ভ্রান্ত আকিদা দিয়েছে যে দিন থেকে বিচ্ছুত করে কুফরির পথে নিয়ে গেছে তারা কোরআন মানে বলে তাদেরকে বলছো তোমরা তো কোরআন মানো আর খুব যুক্তি দেখায় যে হাদিস এটা যে আসলে রাসুলের কথা এটা কোন দলিল নাই হাদিস যদি সাহাবাদের মাধ্যমেই লিপিবদ্ধ হওয়ার যদি তারা দলিল না মানে কুরান মানে হাদিস মানে না এর অর্থ হলো হাদিস না মানার অর্থ হলো অমান্য করা কারণ হাদিস হলো কোরআন মজিদের বাস্তব ব্যাখ্যা রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের কাছে কোরআন নাজুল হয়েছে আর সেই কোরআনের ব্যাখ্যা করেছেন তাদেরকে একটা গুমরাহির মধ্যে ডুবিয়ে রেখেছে যেখান থেকে তারা কোনদিনই আলোর সন্ধান দেখতে পায় না তো এখানে लूक गी बस रही विपज्जनक अभिजान हुदाई देय्रहण कर माले लुबे पड़े खाइार अभिजानी अंश ग्रहण करते मूलतर कलम करते चाय अर्थात अल्लाह तरह के जान दिए खाइार अभिजान कारा अंश ग्रहण करूक जरा दर मध्य छे হোদাই বিয় গাছ তোলায় গাছুলের কাছে যারা বায়াত নিয়েছিলেন ওই বায়াত যারা নিয়েছিলেন শুধুমাত্র তারা তাদের জন্য গণিমতের মালও আর কেউ পাবে না আল্লাহ সেই বায়াত এর বুয়ানের মধ্যে যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের প্রশংসা করে আয়াতের মধ্যে যে ঘষণা দিচ্ছেন তা হলাদুবাই সাজারা আল্লাহ ওই মোমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছ তলায় তোমার কাছে বায়া করেছিল আল্লাহ এই মোমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন आल्ला मुमिनुष्टे क्यों बना शब्द की गये जरा अंश ग्रहण कर आल्ला तरतुष्ट के बोलातेदान आल्ला अर्जन वाय এই বায়ের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এই জন্য একজন জাহান নামে যাবে না তারা সকলেই জান্নাতি ইতিপূর্বে বদরী সাহাবাদের মর্যাদা আমরা আলোচনা করেছি সাহাবাদের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার সাহাবারা হলেন जरा बदर जुद्ध अंश ग्रहण करा हल मर्लवान जरा अंश्रहण करा हलो बदर सहबेजर मत जाना हर बेपारे तरह सुसंबादा दिए बदल तुम्हरा जा इच्छा करो আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তারা অপরাধ করার আগে প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন কোন মুমিনদের প্রতি যখন তারা गाँच तल्ला बस तुम्हारे बिल्डाइल्लाम तरह अंतर मध्य की जरा अंश नहीं मध्य की शुद्म्रल्ला सन्तुष्टि पावे আর আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সেখানে মৃত্যুর পাওয়ার সেই আগ্রহ ছিল আল্লাহ তাদের অন্তরের খবরটাও জেনে গেছেন আল্লাহ এটা বলছেন কোন বিহীন এই সকল লোকদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তা জেনে গেছেন অর্থাৎ আল্লাহর আলিমা এটাও মাদির থেকে বলা হয়েছে বিপদ জেনেও তারা রাসুলের সঙ্গী হয়েছে আর শেষ পর্যন্ত জীবনপন লড়াই করার জন্য রাসুল্লাহ সাল্লু আলহসালাম যখন তাদেরকে ডাকলেন তখন তারা সাথে সাথে সাড়া দিল আর জিহাদের আল্লাহ তা জানেন এই জন্য তাদের অন্তরের অবস্থা আল্লাহ জানেন এই কারণে আল্লাহ করছেন কি আল্লাহ তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিলেন যদি আল্লাহ তাদের অন্তরে আসার পর একটা কূপ পেলেন সেই কূপের মধ্যে সামান্য পানি ছিল অল্প সময় পানিগুলো উঠানোর পর তা শুকিয়ে গেল আর নাই হাতিতে বিন্ন দর ভিন্ন বর্ণনা আছে যে এই সময় যখন পানির অভাব দেখা দিয়েছিল তখন রাথুল্লাহ সাল আলাই পানির পাত্রের মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে রাখলেন আর রাথুলের নৌকের দিক থেকে পানি বের হতে হচ্ছিল আর এমনভাবে পানি বের হচ্ছিল পাত্রের মধ্যে সকল তাদের পানি পান করে পিপাসা নিবারণ করেছেন তারা সঞ্চয় করেছেন তাদের পশুগুলোকে পান করিয়েছেন হয়তো ঘটনা এটাও সত্য এটাও একটা ঘটেছিল এরপর যখন জানলেন যে কুয়ার পানি শুকিয়ে গেছে তখন তিনি একটি পাত্রতে পানি আনার জন্য ডাকলেন আনা হল কুয়ার পারে বসে তিনি অজু করলেন কুল্লি করলেন কুল্লির পানি কুয়াতে ফেললেন এরপর অজুর পানিগুলো ফেলে দিলেন কুয়ার মধ্যে এরপর দেখা গেল এই সময় তিনি আল্লাহকে তো দোয়া করলেন নিজ থেকে পানি উঠতে থাকলো এমন হল যে তারা সকলেই কুয়ার পানি উঠিয়ে তারা পানি পান করলেন পশুদেরকে পান করালেন সঞ্চয় করলেন জাবের আমরা সংখ্যায় পনেরোশো জন ছিলাম যদি আমরা পনের পনেরো হাজার লক্ষাধিক যথেষ্ট হতো পানি আর শেষ হচ্ছিল না অন্য বর্ণনায় আছে যে রাসুদুল্লাহ সাল্লাসাল্লাম কুয়ার মধ্যে তুথু নিক্ষেপ করেছিলেন আর এতেই পানি কুয়া থেকে উঠছিল তো দেখা গেল যেখানে তাদের যে কঠিন অবস্থাটা তাদের মদিনা থেকে একেবারে মক্কায় পৌঁছে গেছেন আত্মরক্ষার জন্য একটা তরবারি মাত্র সাথে আর কোনো যুদ্ধের অস্ত্র নাই। ডাল বর্মল যুদ্ধের জন্য যা প্রয়োজন হয় সব কোনো প্রস্তুতি নাই খাবার এবং পানীয় সংকট এইগুলো ভাবলে তাদের মনে তো ভয় এসে যাওয়ার কথা ছিল যেখানে কেমন করে আমরা যুদ্ধ করব। কিন্তু আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন প্রশান্তি দিলেন এই চিন্তাই তাদের মাথায় আসলো না বরং তাদের মধ্যে যে আল্লাহর পাওয়া যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের অন্তরের মধ্যে যেটা আগ্রহ পয়দা হল সেই আগ্রহের কারণে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এবং তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজেল করে দিলেন এটা আল্লাহ সুবাহের তন্দ্রা আসে এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করা হতে পারে যদি আমি একটু তন্দ্রা আসলে তো আমি অসতর্ক হয়ে যাবো শত্রু আমার উপর আক্রমণ করবে বুঝতে পারব না এটা বাহ্যতা আমরা মনে করি কিন্তু যুদ্ধের ময়দানে যদি তন্দ্রা বাব তাদের সাহস হিম্মত বাড়িয়ে দেন এবং তখন তারা শুধুমাত্র আল্লাহর সাহায্যের উপর ভরসা করে শত্রুর উপর জাপিয়ে পড়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে যখন শত্রুর উপর জাপিয়ে পড়ে আর যুদ্ধের ময়দানে যে তন্দ্রা সেইটা আল্লাহর পক্ষ থেকে তুইটার মধ্যে তফাত আছে সব তন্দ্রাই আল্লাহ রহমত নয় আল্লাহ সুবাহ ওই সকল মুমিনগঞ্জ যারা হুদাই দেওয়ার অভিযানে অংশ নিয়েছিলেন আর গাছতলায় রাসুল্লাহ করেছিলেন সেই এর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আর মধ্যে যে কামনা তাদের ছিল পূর্ব থেকেই আল্লাহ তা জেনে গেছেন আর এই আল্লাহ তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দিয়েছেন তাদের অন্তর থেকে সকল ভয় ভীতি দূর করে দিয়েছেন সকল পেরেশানি দূর করে দিয়েছেন কোন ধরনের পেরেশানি নাই অস্থিরতা নাই তাদের কোন ভয়ীতি নাই অত্যধিক প্রশান্ত চিত্তে তারা সেখানে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন আর আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয়ের পুরস্কার প্রদান করেছেন আশা বা থেকে এটা निकटवर्ती तो निकटवर्ती हुदाय सन्धिता क्यों हुदाय सन्धिटाई हल निकटवर्तीजय कदिकाश हलो সেটা খাইবারের বিজয় খাইবার সম্পর্কে আমরা আলোচনা করি কি মদিনার কাছে ইহুদিদের একটা জনবসতি সেই খায়বার সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধ একটা অঞ্চল সামরিক কৌশলগত দিক থেকে তারা ছিল অত্যধিক প্রাচীন এইগুলো ছিল কোন শত্রু বাহিনী কখনো তাদেরকে পরাজিত করতে পারত না আর এখানকার ইহুদিগণ ছিল অত্যধিক যুদ্ধে পারদর্শী সমরাস্ত্র ছিল তাদের সবচেয়ে বেশি সম্পদের দিক থেকে গুটা অঞ্চলের মধ্যে তারা ছিল সবচেয়ে বেশি সম্পদশালী তাদের বাগানগুলো ছিল বড় বড় বাগান সেখানে তাদের ক্ষেত খামার ফসলাদি সেখানে ছিল তাদের প্রচুর মিষ্টি পানির কুয়াগুলো বৈশ্বিক জীবনে মানুষ আরামায়সের যত উপকরণ সব শেখাইবারে ছিল এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল এটা ছিল হয় কিছু পালিয়ে যায় ইহুদিরা নির্বাসিত হয় অনেকেই খাইবারে গিয়ে তাদের আশ্রয় নিয়েছিল এই কারণে খাইবারটা ইহুদিদের সবচেয়ে বড় একটা গাটি হয়ে গিয়েছিল গতকাল আমি বলেছিলাম যে এই খাইবার এখানে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন ওই এই সময় তোমাদের অংশ নিল এরাই যেন অংশগ্রহণ করে আর খাইবাদের বিজয়ের পর এখানকার সকল মাল গনিমত শুধু এদের মধ্যে বন্টন করা হবে রাসুল্লাহুআ মদিনায় আসার পর মাত্র অল্প দিন পরেই সে খাইবার অভিযান শুরু করলেন মাসে ফিরে আসলেন মক্না থেকে আর মুহররম মাসে তিনি খাইবারের দিকে রোয়ানা দিলেন সফর মাসে খাইবার বিজয় হল অতি নিকটবর্তী সময়ে এই খাইবার বিজয়ের পরে মুসলমানরা প্রচুর সম্পদের মালিক হয়েছিলেন মদিনায় মুসলমানগণ খুব দরিদ্র ছিলেন মক্কা থেকে তারা হিজরত করে মদিনায় এসেছিলেন তারা তো তাদের বাড়িঘর সম্পদ সবগুলো ছিল এমন নয় অল্প কয়েকজনের সম্পদ ছিল অধিকাংশই দরিদ্র মানুষ ছিল আনসারদের মধ্যে অধিকাংশই দরিদ্র ছিলেন এই খাইবার বিজয়ের পরে যে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের সমৃদ্ধি দান করা হলো সেখানে একদিকে তারা যেমন প্রচুর সম্পদ পেলেন দ্বিতীয়ত যুদ্ধের অস্ত্র পেলেন প্রচুর পরিমাণে তাদের এক একটা দুর্গ যখন দখল করা হয়েছে সেখানে দেখা গেছে যে বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র এই সকল অস্ত্র মুসলমানদের দখলে এসে গেছে আল্লাহ তাহলে এই সুসংবাদটা ওই হুদাই বিহার ময়দানে দিয়ে দিলেন যে এবং তাদেরকে নিকটবর্তী বিজয়ের কল্যাণ দান করলেন সোয়াব দান করলেন সুসংবাদ দান করলেন সেখানে এই সুসংবাদটা দিয়ে দেওয়া হলো যে খাইবারটা তোমাদের দখলে আসবে কমাগানিমাথি এবং এই সংবাদটাও দিলেন যে তোমাদের প্রচুর পরিমানে গনিমতের মাল পাবে যা তোমরা আহরণ করবে যা তোমরা আহরণ করবে যেগুলো তোমরা পাবে তোমাদের দখলে আসবে এই প্রচুর পরিমানে গনিমতের মাল এই খায়বার থেকে আসলো আমরা দেখি যদি এখানে কিছু গঠন আমরা খাইবারের লক্ষ্য করি তাহলে দেখতে পাই রাসুল্লাহআলাম मक्का फाकते जुबईर जुबायर सलो আসমার সে আসমার বর্ণনা তিনি বলেন না পানি উঠানোর জন্য ছিল দুইটা উঠ তার সম্পদের মধ্যে এটাই আর কিছু নাই আমি উঠ দুইটু দুইটাকে লালন পালন করতাম আর কুয়া থেকে এই উঠ দিয়ে পানি উঠাতা মানে সেখানকার কুয়াগুলো খুব গভীর ছিল হাত দিয়ে টেনে বালতি টেনে উঠানো যেত না চরকির আগারে আকারে এখানে লাগানো থাকত রশি দিয়ে কুয়ার মধ্যে জুড়ানো থাকত আর সেই চরকি ঘুরিয়ে ঘুরিয়ে উটগুলো সেই কুয়া থেকে পানি উঠাত পানি উঠানোর জন্য এই উটগুলো সেখানে ব্যবহার করা হতো তিনি বললেন যে আমরা যখন মদিনায় হিজরত করে আসলাম উঠলাম তখন আসমাতিত ছিলেন সন্তান সম্ভবায় আসার পর তিনি বলেন না আমি গম পিসতে পারতাম গম পিসে আটা তৈরি করতাম কিন্তু রুটি বানানো আমি ভালো করে পারতাম না আনসার রমিনীগণ এরা এত ভালো তারা যখন দেখলো যে আমি রুটি ভালো করে তৈরি করতে পারি না তারা নিজেরা এসে আমাকে রুটি তৈরি করে দিত। চলছিল এর মধ্যেই আব্দুল্লাহর জন্ম হয় এবং মদিনায় মহাজিরিন্দের সর্বপ্রথম ছেলে সন্তান আবদুল্লা যার জন্ম হয়েছিল মদিনায় আর সেদিন মদিনাবাসীগণ খুবই আনন্দ করেছিলেন হাবিগন খুব আনন্দ করেছিলেন এই ইহুদিরা মদিনায় একটা কথা রটিয়েছিল। যে ইহুদিরা জাদু করেছে। মদিনায় মুসলমানদের কোনো ছেলে সন্তান আর জন্ম না। তাদের এই জাদুর অপবাদ অপপ্রচার এটা ব্যক্ত করে দিয়ে যখন আসমার গর্ব থেকে আব্দুল্লাহর জন্ম হল তখন মদিনাবাসী অত্যধিক আনন্দিত হয়েছিলেন সেই আত্মা রবানের ওনাকে একটা বাগান দেওয়া হয় গণিমত হিসাবে এটাই ছিল আমাদের প্রথম সম্পদ এর আগে আমাদের কোনো সম্পদ ছিল না আসমা সেই খাইবারে গিয়ে এই গ্রীষ্মকালে যখন খেজুর পাকে তিনি সফর থেকে আসতেন সঙ্গী সাথী সহকারে তাহাবাদের সহকারে তিনি যখন দেখলেন যে আসমা খুবই কষ্ট করে খেজুরের বোঝা নিয়ে পায়ে হেঁটে যাচ্ছে আসমার কাছে এসে রাসুল নিজের উটটাকে বসিয়ে দিলেন আত্মাকে ডাকলেন রাসুলের সাথে উটে উঠার জন্য আত্মা বললেন যে তিনি তো আমার বোনের স্বামী এই জন্য আত্মমর্যাদার কথাটা আমার স্মরণ হয়ে গেল আমি একজন পর পুরুষের সাথে একই বাহনে ছড়ে যাব, আমার স্বামী তার আত্মমর্যাদায় আঘাত লাগতে পারে এই কথাটা চিন্তা করে আমি আর উঠলাম না বাড়িতে আসলাম, জুবায়েরকে বললাম এই ঘটনাটি তখন জুবায়ের বললেন তুমি যদি রাসুল্লাহ সাল্লাই আলহিহি সাল্লামের সাথে উটে আরোহণ করে আসতে এটা আমার সবচেয়ে আনন্দের বিষয় হতো তো এখান থেকে আমরা দেখতে পাই যে আত্মা এই কথাটা বলছেন যে এই সম্পদ ছিল না তার স্বামীর এই খাইবারে বিজয়টা হয়েছিল অভিযান রাসুল্লাহ সাল্লাসাল্লাম পরিচালনা করেছিলেন ভোর রাত্রেই সেখানে স্থাপনা গেড়েছেন খাইবার বাসুগন যখন তাদের মাঠে কাজ করার জন্য মোহাম্মদ এসে গেছেন এটা ছিল তাদের জন্য বড় বিপদ সংকেত তারা ভেবেছিল যে এখন আর রক্ষা নাই তারা তাড়াতাড়ি সব ফিরে গেল দুর্গের ভিতরে এখানে যুদ্ধ হলো সেই যুদ্ধের দুর্গটা তখন এমন ছিল যে শক্ত হওয়ার কারণে তাদের কপা খোলা যাচ্ছিল না সারাদিন তাদের উপর আক্রমণ চালালেন কিন্তু দুর্গের ভিতর আর ঢুকা গেল না সকাল বেলায় তিনি বলেন আজকে আমি এমন একজনের হাতে পতাকা দেব যার মাধ্যমে पतन घटवे सुसंबाद शुने पद पार मन एक आग्रह जागल रसुलर सामने बार बार माथा उचू कर दिखे उन दृष्टि पड़े কিন্তু আমার দিকে তিনি আর দৃষ্টি দিলেন না বরং তিনি আলী আসলেন তার চুখের মধ্যে রচল টুতু দিলেন আলি বলছেন যে এই তুটু দেওয়ার পর আমি বুঝলাম আমার চোখের মধ্যে কখনো কোনো রুগী ছিল না এমন ভাবে সুস্থ হয়ে গেল নিয়ে রা দিয়েছেন একটু সামনে গিয়ে সুজা দাঁড়িয়ে রয়েছেন যেহেতু রাসুল আদেশ করেছেন পিছন ফিরে তাকাবে না আলী আর পিছনের দিকে তাকাচ্ছেন না সামনের দিকে তাকিয়েই তিনি প্রশ্ন করলেন अर्थात तुम्हें जुद्ध मैदान पाला सामने दिखे तुम एग्जिए रसुलर कथा তিনি একবারে সরল অর্থেই গ্রহণ করেছেন যেহেতু আসুল বলেছেন পিছন দিকে না সেহেতু আমি যেহেতু রাসুল নিষেধ করেছেন এই জন্য পিছন পীড়া তাকাননি ওই সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করেছেন এটা আনুকত্যের একটা নিদর্শন আলী রাজু আল্লাহ আনহু অভিযান পরিচালনা করলেন বাহনে আরোহী ছিলেন আর তিনি বলছেন আমরা একই গলি পথে খাইবারের ভিতরে চুটছি আর আমাদের পাশে রাসুল উল্লা সাল্লু আলাইসাল্লামের সেই বাহন আছে আমার পা লেগে রাসুলের পায়ে শরীরের সেই লুঙ্গি অনেকটা এই খাইবার বিজয় হলো প্রচুর সম্পদ মুসলমানদের অধিকারে আসলো সেখানে পরাজিত হলো ইহুদের খাইবারের সদ্বাদ ছিল हत्या कर सकल से खेबड़े सुदृढ़ सुरक्षित दुर्गर मध्य से अवस्थान कर जन जुद्ध शेष गणिमत माल आहरण सकल बंदी আসলে তার নাম হলো দিয়া কালবি আর এই দেহিয়ায় কালবি রাসুল্লাহ সাল আলহ্লাম আবু সুফিয়ানের মেয়ে উমে হাবিবাকে যে বিয়ে করেছিলেন हबिबा स्वमर हिजरत कर सर्वप्रथम जरा हिजरत करम्मे हबीबार स्वामी खस्टान तक इद्दत पूरण रसुल्ला उम्मे हबिबा के विदशाह नी के রাসুলের নিজের পক্ষ থেকে উকিল বানিয়ে পাঠালেন তাকে রাসুলের এই পত্র দিলেন আর বাদশাহীকে যে রাসুল নিজের পক্ষ থেকে উকিল বানিয়ে দিয়েছেন সেই পত্রের মধ্যে লিখে দিয়েছিলেন সে দেখার পর তখন বাদশাহী তার একজন দাসীকে উম্মে হাবিবার কাছে পাঠালো रक्ष प्रस्ताव दीबा के पक्ष प्रस्ताव दिले हबीबा खुशी ग्रहण कर पायर आंगुलर मध्य आरोप से खुले दशी के दान दिए हादी से देखा जाए समय महिला पायर आंगुले आंग पड़त তারা অলঙ্কার পরিধানের মধ্যে আঙ্গুলই শুধু নয়ের আঙ্গুল এবং উম্মে হাবিবা যখন প্রস্তাব গ্রহণ করলেন তখন নিজের পক্ষ থেকে ওনার এক চাচাতো ভাইকে দায়িত্ব দিলেন অভিভাবকত্বের উম্মে হাবিবা উম্মে হাবিবার চা ভাইয়ের অভিভাবকত্ব বাদশাহির দরবারে সাথে উল্লা হাবিবার বিয়ে হয়েছিল সেখানে সকল মহাজিরগন উপস্থিত ছিলেন যখন অনুষ্ঠান সম্পন্ন হল পত্রের মাধ্যমে ইজাব কবুল হয় এই যে এটা একটা প্রমাণ রাসুল নিজে প্রস্তাবটা পাঠিয়েছেন মাঝখানে ওকিল নিজের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছেন রাসুলের পক্ষ থেকে বাদশাহ নারীকে সেই বাদশাহ নার্জাসী রাসুলের পক্ষ থেকে উম্মা হাবিবাকে প্রস্তাব দিয়েছেন আর সেই প্রস্তাব তিনি মেনে নিয়েছেন আর তার অভিবাহ হয়েছে চাচাত ভাই এই কবুলের মাধ্যমে রাসুল নিজের প্রস্তাবটা বাদশাহ নার মাধ্যমে দিয়েছেন আর উম্মাবিবা তার মতামতটা তার চাচাতো ভাইয়ের মাধ্যমে দিয়েছেন বিয়েটা হয়ে গেছে বিয়ের পরে যখন সকল মুসলমানগণ উঠে যাচ্ছেন তখন বাদশাহী তখন সকলকে বললেন আপনারা যাবেন না বসেন রাসুল্লাহ সাল্লামের সুনত হল বিয়ের জন্য অলিমা করা আমি আপনাদের সকলের জন্য থেকে ব্যবস্থা করেছি। তিনি খাবারের আয়োজন করেছিলেন সকল সাহাবাদেরকে সেখানে অলিমার দাওয়াতে অংশগ্রহণ করতে দাওয়াত দিলেন সকলকে খাওয়ালেন আর রাসুলের পক্ষ থেকে বাদশাহী মোহরানা পরিশোধ করে দিলেন এক বর্ণনায় আছে চারশো দিড়হাম আর এক বর্ণনায় আছে চার হিসেবে পরিশোধ করে দিলেন এই কালবি কালবির বর্ণনা চলে আসলো এই দেহিয়া কালবি রাসুল্লাহ সাল্লু সামনে হাজির হয়ে বললেন ওই খাইবারের বন্দিরা যখন একত্রিত করা হয়েছে তখন বললেন ইয়া রাসুল্লাহু আলহ সাল্লাম আমাদের মাঝে কাছে তো এখন অনেক বন্দিনী আছে বন্দিনী মহিলাদের মধ্য থেকে একটা মহিলা আমাকে দান করেন দেখা যায় যে এই আবেদন করার আছে। কেউ যদি আবেদন করতে চায় আমি এর কাছে এটা করতে পারে এটা লজ্জার কোনো বিষয় নয় এই দিয়ে কালবি সেটা আবেদন করলেন রাসুল্লাহ আলহ্লাম বলে দিলেন যাও যাকে তোমার পছন্দ হয় নিয়ে নাও কন্যা হিসাবে তিনি ছিলেন অত্যধিক বুদ্ধিমতী জ্ঞান গরিমা তার অনেক বেশি ছিল আর এই সবেমাত্র যুদ্ধে তার স্বামীটা মারা গেছে এখন বিধবা হয়েছেন যখন সাফিয়া কে নিয়েছেন তখন যারা চিনতেন তারা ক্যালবি তো আস্তাবের কন্যা সাফিয়াকে পছন্দ করে নিয়েছে আর সে হল এই অঞ্চলের সর্দারের মেয়ে সে অতি বুদ্ধিমতী খুবি সুন্দরী বিচ্ছক্ষণ তার আর এই মাত্র তার স্বামীটা মারা গেছে এখন মানসিক ভাবে সে অতি মানসিকা সুপারিশ করলেন পরামর্শ দিলেন তখন দিহিয়াকে বললেন তুমি নিয়ে দেখি সাফিয়াকে নিয়ে আসলেন দেখলেন দেখার পর তিনি বললেন সাফিয়া ছাড়া অন্য কোনো যে কোনো মেয়েকে তুমি পছন্দ করে নাও আর সাফিয়াকে রাসুল্লাহ পছন্দ করলেন পছন্দ করে সাফিয়াকে তখন দিলেন মাধ্যম দেখা গেল যে ওই সময় মদিনা থেকে মুহাজির আনসাদের সাথে মহিলা যুদ্ধে যেতেন আর উম্মে সুলাইম হলেন এমন এক মহিলা যে তিনি মনে হয় কোন যুদ্ধ অভিযান থেকে তিনি পিছনে থাকতেন না प्रसव बेदना शुरू हो तुम तरह सेबाई थबु तल्ला আমি রাসুলের সাথ থেকে কখনো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মে সুলাইমের বেদনা কমে গেল তারপর তার স্বামীকে বললেন এখন বেদারা বেতার অনুভব করছি না চলুন আমরা মদিনায় চলে যাই তখন তারা মদিনার দিকে রোয়ানা দিলেন রাসুলের সঙ্গী হয়ে মদিনায় আসলেন আর এসে পৌঁছার পর তার সন্তান প্রসব হলো। কোন সময়ে তিনি যুদ্ধের ময়দানে সফর সঙ্গী হয়েছিলেন একজন মহিলা তার সন্তান তার সন্তান সম্ভব হবে এমন অবস্থায় তিনি রওনা দিয়েছিলেন তারা আল্লাহ রসুলের সঙ্গী হওয়া এবং জিহাদে অংশগ্রহণ করা কে কত বেশি সবের কাজ মনে করতেন এবং নিজেকে সৌভাগ্যের অধিকারই মনে করতেন সেই উম্মে সুলাইমের তত্ত্বাবধানেকে দিলেন সফিয়াকে। হাতে অর্পণ করলেন উমে সুলাইম বলেন সাফিয়া যখন তার প্রিয়ট থেকে পবিত্র হলেন তখন আমি সন্ধ্যায় তাকে বদুবেশে সাজালাম বদুবেশে সাজিয়ে আমি থেকে উল্লাহ সাল্লু পথে রাস্তায় তাবুতে মুসলমানদের এগুলো হলো নিদর্শন আমাদের বিয়ে সাদির জন্য প্রয়োজন বড় বড় আয়োজনের কি বড় বড় আয়োজনের প্রয়োজন হয় না আমাদের অনেক সাথী এখন আছেন যাদের মেয়ে আছে বিবাহের উপযুক্ত বাবা হবে পাপি তার বিয়ের বয়স হয়েছে বিয়ে দেয়নি শর্ত লাগাচ্ছে অনুষ্ঠান করবে আচ্ছা অনেকেই আছে অনেকে আছে আমরা আলোচনা করেছি বিয়ের জন্য বলেছিলেটা যাব অনুষ্ঠান করব এটা সম্পূর্ণ ভাবে একটা বাতিল এবং জাহিলি মানসিকতা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবিকুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল সেই বিয়ে রাসুল্লাহ একটি যুদ্ধের ময়দানে বাসর সফরকালীন সময়ে পরদিন সকালবেলায় বেলালকে বললেন কার কাছে কি আছে দেখো দেখা গেল কারো কাছে আছে ফনির কারো কাছে কিছু ঘি कारो का सब गुने चौदहश जन ओ जो हुदायतो चौदहश थके पंद्रश जन सकल के, के दावे काफी अनुष्ठान कर বলছেন আশেপাশে যারা আছে তাদেরকে ডাকুক তারাই আসলো দোস্তরখানে বসলো খাইল সাতু এটা হলো অলিমা খাওয়ার পর বললেন এটা হলো রাসুল্লাহ সাল্লামের বিয়ে বিয়ে হয় রাততায়। বাসর হয় তাঁবুতে আর সাতুগুলে লোকদেরকে খাইয়ে অলিমা করা হয় আর আমাদের বড় পেষ্ট লাগে এত অবহেলিত অবস্থায় কিভাবে করি মনে হয় দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের মানসিকতা এটা ইসলামের মানসিকতা নয় এ আকিদা মুসলমানের নয় এটা কাফিরের আকিদা কাফেরদের বৈবাহিক জীবনের যে আকিদা যে আমলগুলো। সেই গুরুর প্রভাবে প্রভাবিত হয়ে তার আগ্রহ আগ্রহ তার মন না হলে শান্তি পায় না এতে বুঝতে হবে তার আকিদা সঠিক হয়নি যত মুহিদ বলে দাবি করুক তাওহিদবাদী বলে দাবি করুক সে তাওহিদবাদী নয় সে প্রতি ইমানদার নয় प्रभावारे सल्लाफिया अदिकार्थ हिसाब से लाभ नहीं आना देवर समय যদি সাফিয়াকে আমাদের থেকে পর্দা করা হয় আর পর্দা না করলে বুঝবো সেই মালা হাওদাটাকে উঠ যখন বসানো হয়েছে আরোহণ করার জন্য তার পাশে রাসুল বসেছেন রাসুলের রানের উপর পা দিয়ে সাফিয়া ওই হাওদার উপর উঠেছেন আর তাকে পর্দা দিয়ে গেরাও করে দেওয়া হয়েছে তখন সাহাবারা বুঝলেন যে সাফিয়া রাসুল্লাহ সাল্লাই এ স্ত্রীর মর্যাদা পেয়েছেন উম্মাতের মর্যাদা তিনি পেয়ে গেছেন আর সাফিয়ার অলিমা কি ছিল তাকে মুক্ত করে দেওয়া তিনি অধিকারভুক্ত হয়েছিলেন তাকে তিনি অধিকারভুক্ত মালিকানা দিন না তাকে স্বাধীন করে দিলেন স্ত্রী হিসেবে গ্রহণ করলেন তাকে যে স্বাধীন করে দিলেন এটাই তার মোহরানা রাসুল্লাহ সাল্ল্লাফিয়াকে নিয়ে যে গড়টা নির্ধারণ করলেন সেই গড়ে নিয়ে তাকে তুললেন মদিনার আমিগঞ্জে নববধূকে স্ত্রীকে দেখার জন্য খুশির সাথে তারা আসতে এই সংবাদটা যখন আয়সা জানতে পারলেন তিনিও আসলেন আয়সা বলছেন আমি এমনভাবে হিজাব করলাম जो बुझल चिन्हे फेले द्रुत से चले जाह सलम दौड़े गाँव जिज्ञासा कर देखले कैम देख प्रकाश कर सर्दार अखबा साफिया হিসেবে পেলেন অন্য পেলেন অধিকারে পেলেন প্রচুর সম্পদের অংশ পেলেন আর যুদ্ধের অস্ত্র যা প্রয়োজন হবে এক বছর পরই এবং পরবর্তী সময়ের অভিযান গুলোতে বিজয়ের সময়ে। প্রয়োজন হবে সকল অস্ত্র শস্ত্র সেখানে তারা পেলেন তাদের সকল অভাবগুলো তাহা বাগান প্রচুর সম্পদের মালিক হয়ে গেলেন এটা কোনটা এই আল্লাহ করেছিলেন কখন ওই হুদাই বি হুদাই বি আল্লাহ প্রচুর পরিমানে গণিমতের মালের প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছেন সুসংবাদ দিচ্ছেন যা তোমরা আহরণ করবে আল্লাহ হচ্ছেন মহাপরাকমশালী বিজ্ঞানময় তিনি তোমাদের যে বিষয়ের ওয়াদা দিয়েছেন। তোমরা খায়বার বাকল করবে এত সম্পদ তোমাদের হবে মুসলমানদের এই মদিনার অঞ্চল থেকে মুসলমানদের দুশ্মন ইহুদিরা নিশ্চিন্ন হবে আর মুসলমানদের জন্য এই এলাকাটা সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে আল্লাহ এটা এককার পর একটা করছেন এটা আল্লাহর পরিকল্পনা মাঠিক এই জন্য বলছেন আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী তিনি যা করতে চান তিনি তাই করেন কেউ এটা রোধ করতে পারে না আর তিনি নিপুণ করেন যার মধ্যে কোনো ত্রুটি থাকে না আল্লাহ সুবাহ এই হুদাই বিয়ার বায়াতে যারা অংশ গ্রহণ করেছিলেন তাদেরকে মহাসম্মানিত করেছেন তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন তাদের একজন ও জাহান নামে যাবেন না সকলেই জান্নাতি আর আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় দান করেছেন প্রচুর পরিমাণে গণিমতের মাল প্রদান করেছেন আর মদিনার ই অঞ্চল তাদের জন্য তিনি নিরাপদ করেছেন মুসলমানদের প্রকৃত খালাল সম্পদ তাদের জীবিকার জন্য যেটি সেটা হলো গনিমত। एचे आर नाई। होले होया, होया माल हल सबसे बीच पवित्रुक्त পাঠানো হয়েছে আর আমার রিজিক বল্লমের ছায়ার নিচে রক্ষিত আমার এই দুইটি নীতি যারা লঙ্ঘন করবে তাদের জন্যই লাঞ্ছনা এবং অপমান যারা তাদের কর্মপন্থা গ্রহণ করে না রাসুল বলছেন তাদের জন্যই লাঞ্ছনা এবং অপমান আমার পথের বিপরীত যারা করে অর্থাৎ তোর বাড়িও হাতে নেই না আর বল্লমের আল্লাহাবে হত্যা করবে আর এই হালাউ সম্পদ গুলো তাদের কাছ থেকে নিবে এটা রাসুলের সন্ধ্যা রাসুলের আদর্শ রাসুল বলছে আমার এই আদর্শ যে গ্রহণ করবে না তাদের জন্যই রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং অপমান বাস্তবে কিন্তু এখন তাই मुस्लिम नामदानी लोक जन दुनिया लांचित अमानित कारण हल मुसलमान सम्पदर आघात अधिकार हालाल उपाए अर्जित सम्पद समा के ग्रहण करना हालाल उपाए सम्पद ग्रहण कर हाथ तुले नए ना। नाइज मुसलमान रात दरिद्र मारते और निजे सम्पद मन से नहीं आसतेहल करते যেই জাতির সাথে সাদৃশ্য সে তাদেরই অন্তর্ভুক্ত এটা সামগ্রিক এই কথাটি অত্যধিক ব্যাপক আমাদের কিছু হুধু আছে তারা তার বলতে বুঝায় পোশাক পরিচ্ছদ যে হুজুরদের এই পোশাক পরিচ্ছদ আর ওই খ্রিস্টানের পোশাক পরিচ্ছদ এই কথাগুলোর মধ্যে তারা এটা বুঝায় হয়তো ক্ষুদ্রতম একটা অর্থ এটা আসতে পারে কিন্তু প্রকৃত পক্ষে সাদৃশ্য কোনটা সাদৃশ্য হল এক নাম্বার হলো আঁকিদার মানুষের জীবনের প্রকৃত তার জীবনের যে টার্মিনাল সেটা কোথায় সেটা হলো তার আঁকিদার আকিদার ক্ষেত্রে যার সাথে যার সম্পর্ক সে তারই অন্তর্ভুক্ত যেমন মনে করেন আজকের দুনিয়ায় অনেক ধরনের আপিদা আছে আমাদের দেশে এই গণতান্ত্রিক আপিদা দুনিয়ার মানুষ যারা কুসং করে এরা হলো কারা কাকে ইহুদিরা খ্রিস্টানরা দুনিয়ার সকল কুফার শক্তির আপিদা হলো গণতন্ত্র क्षेत्र से दलभुक्त मुस्लिम नयकाउमीन साहुआम যে যে জাতির সাথে সে অন্তর্ভুক্ত। এই সাভুক্ত ব্যাপক আলোচনা করলে অনেক সময় লাগবে আমরা অংশটা থেকে করে বুঝতে পারবো তো মুসলমানদের মূল যে জিনিসটা হলো অস্ত্র এবং অনিমত আল্লাহ সেটা মুসলমানদেরকে দিয়েছেন বৈধ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন এপর থেকে বিচ্যুত হওয়ার অধিকার মুসলমানদের নাই আর এপর থেকে সরে গিয়ে মুসলিম দাবি করার অধিকার নাই তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর কুরআনকে সহিভাবে বুঝতে পারি উপলব্ধি করতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি আমিন কোন প্রশ্ন? নাই কোনো। সবগুলো বন্ধ দিবেন। অধিকারভুক্ত তো যারা হবে সেই নিজেকে যে কষ্ট। তাই না? যে পড় যারা যুদ্ধ বন্দিনী তাদের পর্দা হলো দাসীদের যে পর্দা সেই পর্দাটি যে পর্দা সেই পর্দা নাই এই মহিলাগণ তারা তাদের এই হাত মুখ পা কুলা রেখে অন্য পুরুষদের সামনে তারা যেতে পারবে তারা খেদমত করতে পারবে প্রকাশ হ্যাঁ সব পারবে এদের পর্দা ওই স্বাধীন মহিলাদের মতো পর্দা নয় না এটা বিপুল পরিমাণ তো এখানে বিপুল পরিমাণ অনেক দুর্গ ছিল অনেক বাগান ছিল ক্ষেত ছিল বিশাল সমৃদ্ধ অঞ্চল ছিল पंद्रह सहबा चौदहश सह सकल सम्पदशाली तेक पड़े सकले गारे जाए सेनपति जख बनपन कर दिए दिल যার ভাগে যে পড়লো তার অধিকারে সে চলে গেল এখন এটা সেনাপতি তার কাছ থেকে নিতে পারবে না স্বাধীন করে দিলে বিয়ে করতে হবে তখন হ্যাঁ তখন তো সাক্ষী লাগবে না না এখানে সাক্ষীর কথা আসেনি আমিখানে সাক্ষীর কোন বর্ণনা নাই এটা তো রাসুল তার অধিকারে চলে এসেছে ইচ্ছা করলে স্ত্রী হিসাবে রাখতে পারে তার জন্য আলাদা মোহরানা দার্যের দরকার নাই। স্বাধীন করে দিলে তার মোহরানা হয়ে গেল স্বাধীন করে দেওয়াটাই মোহরানা হয়ে গেল তখন পূর্ণ স্ত্রীর মর্যাদা পেয়ে যাবে আর দাসী কিন্তু পূর্ণ স্ত্রীর মর্যাদা পায় না ঋীদের মধ্যে যেভাবে সমতা বিধান করা সময় বণ্টন করা ইনস্টাব করা দাসির ক্ষেত্রে কিন্তু এই শর্ত নাই আচ্ছা আচ্ছা সারা মোছরা غلط হয় যারা জান্নাতের ব্যাপারে এদের নাম উল্লেখ করে এই দশজনের নাম উল্লেখ করে সরাসরি জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে এই জন্য আর বাকিদের কারো নাম উল্লেখ করে দেওয়া হয় নাই যেমন বদরি এরা আর ওই দশ জনের মর্যাদা স্পেশাল ডাইরেক্ট তাদের নাম উল্লেখ করে বলা হয়েছে বিশেষ ভাবে মর্যাদা দেওয়া হয়েছে মনে হয় শেষ প্রশ্ন